শাহরুল কোরআন শাহরু রান এই মাসে নাজিল হয়েছে অতএব এখন থেকে প্ল্যান করবেন যেন এই মাসে ওর আনটা বেশি বেশি তেলাওয়াত করা যায় চেষ্টা করি যে আল্লাহ তালা আসলে আমাদেরকে কি বলেছেন অথবা আল্লাহ আমাকে কি বলেছেন কারণ আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে নিদর্শন আছে তোমরা কি বোঝো না দেখো না উপলব্ধি করোনা আপনি দেখবেন আল্লাহ মাঝে মাঝে আপনার সাথে কথা বলছেন আল্লাহ আপনার অনেক বুঝে করেন আপনাকে কাটতে হবে আপনি দেখবেন যে আপনার মহান আল্লাহ আপনাকে কখনো ভালোবাসার কথা বলছেন স্নেহের কথা বলছেন কখনো আপনাকে জান্নাতের মহা সুসংবাদ দিচ্ছেন আপনাকে জাহান নাম থেকে দুনিয়ার মাসায়েব আ আপনার পাশে দাঁড়ায় কেউ কি আপনাকে বলে দেয় যে পথে যাবেন না এই পথে যাবেন এটা হচ্ছে ভালো পথ আপনার আপন এবং আপনার যারা ভালো চায় তারা ছাড়া কিন্তু কেউ এই সুন্দর কথাগুলো বলে না এই জগতে আমার আপনার সবচেয়ে আপন হচ্ছে আমাদের আল্লাহ আমাদের ইলাহ আমাদের কি সুন্দরভাবে আপনি দেখুন এক একটা সুরা পড়বেন আর দেখবেন যে আল্লাহ কিভাবে আমাদেরকে সুন্দর পদ বাতিল দিচ্ছেন কিন্তু আমাদের হয়ে গেছে অন্য একটা রিচুয়াল কোরআন খতম করতেই খতম হচ্ছে শিক্ষা হচ্ছে না পেলাওয়া উপলব্ধি আসছে না আমাদের স্কুল কলেজ কিংবা সাধারণ শিক্ষা ব্যবস্থায় ভালো মানুষ তৈরি হচ্ছে না তাহলে জাতির যারা পলিসি মেকার তাদেরকে বুঝতে হবে দেয়ার এবং কিছু কারেকশন আমাদেরকে করতে হবে প্রয়োজনীয় কারেকশন না করলে কারণ যে কোনো জ্ঞান মানুষকে এবং মানুষের মন মানসিকতা তৈরি করে আপনি যখন নাইট ক্লাবে যাবেন দেখবেন এক মানসিকতার লোভ তৈরি হবে আপনি যখন কোন দরগায় যাবেন আরক মানসিকতার তৈরি হবে আপনি যখন বিভিন্ন তরিকার লোকদের কাছে যাবেন দেখবেন সেই তরিকার লোকই তৈরি হবে যখন যে পড়াশোনা করে ভালো মানুষ তৈরি হচ্ছে না তাহলে বুঝতে হবে যে এই পড়াশোনা এরকম মানুষই বা অমানুষই তৈরি তখন আপনি যদি পড়াশোনার মধ্যে বা তার পলিসির মধ্যে কারেকশন আনয়ন না করেন তাহলে ভালো মানুষ হওয়ার আর কোন সম্ভাবনা থাকবে না আমরা যে পদ্ধতিতে তেলাওয়াত করছি যে পদ্ধতিতে আল্লাহর ইবাদত করছি যে পদ্ধতিতে কবর জেয়ারাত করছি যে পদ্ধতিতে আমরা বিভিন্ন রকম রিচুয়াল করছি বিভিন্ন উপলক্ষে দিবসে বিভিন্ন আমল করছি এটা রিভিশন হওয়া প্রয়োজন উম্মাকে একটু ভেবে দেখতে হবে যে আসলে এগুলো কি সত্যিকার আল্লাহ মুসলিম করছে কিনা ভাবতে হবে কোরআন তেলাফিটেড হচ্ছি না কেন আসুন না খুবই অর্থবহ কোরআন তেলাওয়াত করি আপনার পুরো খতম করার তো প্রয়োজন নেই খতম করতেই হবে কি কোন কথা আছে তাহলে কোরআন কে তার হাক্কা তেলাওয়াতি অর্থাৎ তাকে যেভাবে তেলাওয়াত করা প্রয়োজন সাহাবাদের ব্যাপারে যেটা আল্লাহ তালা তারা কোরআনকে তেলাওয়াতেন যেভাবে সেটাকে বলতে বাংলায় আমরা উচ্চারণ করে মন্ত্রের মতো আপনি যখন পত্রিকা পড়েন কি না কি না বুঝে পত্রিকা পড়েন না বুঝে কেউ পত্রিকা না আমাদের ছাত্র ছাত্রীরা না বুঝে কোন বই পড়ে না সে যত কঠিন বই পড়ুক তার লক্ষ্য থাকে সেটাকে বোঝা কোরআনের পাঠের মূল লক্ষ্য হচ্ছে কোরআন বোঝা বক্তব্য হচ্ছে কোরআন অর্থাৎ কোরআনকে তার মর্যাদায় নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব আপনারা প্রত্যেকেই নিজেরা কোরআন মুখী হবেন নিজের এলাকায় নিজের দেশে কোরআনের চাইতে পাওয়ার ফুল দাওয়া আর কিছু নেই বিশ্বের অনেক অন্য ধর্মাবলম্বী জ্ঞানীগুণী মানুষেরা শুধু কোরআন পরেই কিন্তু ইসলাম গ্রহণ করেছে ব্যক্তির বক্তব্য শুনে ওয়াজ খুব কম মানুষই ইসলাম গ্রহণ করেছে কোরআন মানুষের মধ্যে যে প্রভাব বিস্তার করতে পারে আর কোন জিনিস প্রভাব বিস্তার করতে পারে না কিন্তু অনেক কোরআনের বোসাফ আছে সাজিয়েও রাখি তেলাওয়াত করা হয় আর বৃত্তশালীরা তো প্রতি মাসে হাফেজাত করান কিন্তু কোনো আসর পড়ে না কিন্তু প্রভাব তো তৈরি হয় না তাহলে বুঝতে হবে এইটা কিন্তু পথ দেখতে দেখতে হবে হবে সচেতন মুসলিমদেরকে প্রভাবশালী তেলাওয়াতটা কোনটা যে তেলাওয়াত আমাদেরকে আলোকিত করে যে তেলাওয়াত আমাদেরকে সত্য পথের সন্ধান দেয় যে তেলাওয়াত আমাদেরকে সত্যপন্থী করে যে তেলাওয়াত আমাদেরকে কোরআনের মানুষ হিসাবে গড়ে তোলে আমাদেরকে সেই তেলাওয়াতের দিকেই যেতে হবে